পরম করুণাময় অসীম দয়াদু আল্লাহর নামে শুরু করছি ইসলামী সংসারের সিদ্ধান্ত মোহাম্মদ আল্লাহ আশি সীমান্তে আল কোরআন এবং সেলিয়া পূজা রাজ্য সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা এক অনন্য প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঠিক আছে। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মাইয়ুদিলিলহু ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ঈহীন আতক্কাতজি খা কালকম রকীবা ঈল্ আতক সদীদা আমা لكم মকুমনকম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 उद्देश्य नजिल कर हासिल शुरी प्रवृत्तर कमना बसना पापर मन चाहिदा थे ठीक तेम शर कपड़े बसबाद स्थान पवित्रता अर्जन थे शरियत विधि विधान आलोचना कर पवित्रतार एक विषय सम्पर्के हे गसूल बस दो तीन सप्ताह पूर्वे ये आलोचना आज के आलोचना जू सम्पर्के पवित्रता छोटो नापाखिर क्षेत्र फकराम से असार छोट नापाखी छोट अपवित्रता छोट अपववित्रता पवित्रता अर्जन कराए ओजुर मध्यमे और हदाशे अखबार बड़ नापाखी बड़ अपवित्रता पवित्रता अर्जन है गसल माध्यम जुर उजू, कथा अल्लापाकर आलमीन कुरानी सुरैम माय दर आयात नम्बर छय कर संक्षेपे ओजू सम्पर्क मुसलिम देखे बोलते गजू आर की शिखब उजु तो जाना शुद्ध निकाश मुसलिम जा रा दिन इसलम ठीक भाव पालन करें ना तरण कथा बसी ইসলামী সেন্টারে যাব কি শিখবো নামাজের কথাই তো বলবে মনে কর ইসলাম মানে নামাজ অথচ সেই নামাজটাও জানে না নামাজের গুরুত্বই জানেন না নামাজ ইসলাম আর কুফির মাঝে পার্থক্যকারী নামাজ পড়লে ইসলাম থাকে আর নামাজ পড়লি ইসলাম থাকে না তাও বুঝে না যারা পড়ে ফরজ স্নাত নফল সব সমান করে পড়ে কোনো পার্থক্য বুঝেন না আর যারা পড়েন না তারা ফরজও পড়ে না ফরজেরই গুরুত্ব বুঝে না আর নামাজের তরিকাও নবী করিম সাল্লাহিস্লামের কি তাও জানে না যাই হোক এই ধরনের কথাবার্তা সাধারণত ওই সব মূর্খ লোকেরা বলে যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না আর মনে করে যে দুটো নাম নামাজ রোজা হুজুরা কি বলবে আলমেরা কি বলবে নামাজ রোজার কথাই বলবে আসুন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই ওজু সম্পর্কে যেমন জানতে হবে যে নবী করিম সাল্লাহি সাল্লামের অজু কেমন ছিল কারণ ওজু হচ্ছে একটি এবাদত শুধু এবাদতের মাধ্যম নয় এবাদতের অশিলা নয় ওসিলা মানে এমন একটি জিনিস যেটা অন্য একটা এবাদত পর্যন্ত পৌঁছার উপায় যেমন অজু হচ্ছে নামাজ যে এবাদত সেই এবাদত পর্যন্ত পৌঁছার উপায় অজু যদি না থাকে তো নামাজই হবে না অজু না থাকলে বাই তুল্লার তফ শুদ্ধ হবে না আর তফ যদি না হয় তো হজ উমরাই হবে না তাহলে হজ অংরা এগুলি এ তাহার উপর নির্ভরশীল নির্ভরশীল তো এই অজুর সম্পর্কে যেমন জানতে হবে যে নবী কারিম সাল্লাম কেমন ভাবে উজু করেছেন ভাবে আল্লাহ পাক চেয়েছেন ভাবে উজু করেছেন আর আপনি যদি খেয়াল খুশি উজু করেন তো সেইভাবে আল্লাহপাক হয়তো উজু চাননি আপনি যদি নবী করিম সাল্লাহু না করেন তাহলে আল্লাহপাক আপনার এই উজু চাননি যেভাবে চেয়েছেন আল্লাহ পাক সেইভাবে রসল উল্লাহ রসলের মাধ্যমে আপনাকে আমাকে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে উজু কেমন করে করতে হবে ঠিক তেমনি অজুতে যেসব ভুল ভ্রান্তি আছে সেগুলি থেকে সতর্ক থাকতে হবে সেগুলি থেকে বাঁচতে হবে অজু সম্পর্কে মহানাল্লা সমোধন করেছেন কারণ মমিন রাই অজুর প্রয়োজন মনে করে আর মমিন মুসলিম করে থাকে তাদের ইবাদতব্দ উদ্দেশ্যে পক্ষান্তরে যে মমিনাই मुसलिम काफे अस्वीकारी अविश्वास पवित्रतारुम वंचित आल्लाम संबोधन नये अविश्वास तह्य পবিত্রতা অর্থাৎ অজু করা বা গোসল করা অনেক অমুসলিম গোসল করে ফরজ গোসলও করার আর এমনিও গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতারও গোসল করে কিন্তু এই বাহ্যিক পবিত্রতা গোসল করা কোনো কাজে আসবে না যদি অন্তর শির কুফুরি থেকে পাক না হয় এই জন্য এম আই কেরাম অনেকেই হাদিসের কেতাবাদিতে প্রথমে ইমানের চ্যাপ্টার নিয়ে এসেছেন আলোচনার আগে গসুরের আলোচনার আগে ইমানের আলোচনা করেছেন যেমন ইমাম বখারি এম মুসলিম এম মুসলিম কিতাবলী ইমান দিয়ে শুরু করেছেন সহি ইমাম বখারি রহমতুল্লাহ আলাই ওহি শুরু করেছেন কারণ ইমান ওহির উপর নির্ভরশীল আর তারপরে ইমানের কথা আলোচনা করেছে তারপরে তাহারাতজু গোসুর কথা নিয়েছেন अंतर पवित्रता सब चेत बड़ नापा नापाकुफर नापाक अस्वीकार कर अविश्वास ना पल्ला छाड़ा अन्न के अल्लाह शरिकाइर कथा अंतरे सरकी कथार भ्रांत विश्वास सब चेत बड़ नापाक अल्लाह पाकि অপবিত্রতা বেঁচে থাকো আল্লাহ ছাড়া অন্যের পূজারতা না শুধু প্রতিমা আর পুতুল নাই ওয়াসান আল্লাহ ছাড়া যে কোনো জিনিসের পূজা হোক রূপ আকৃতি দিয়ে যেমন মূর্তি পূজা প্রতিমা পূজা অথবা গাছপালার পূজা কবর মাজার পূজা সবগুলি তাতে সামিল सानम आसनम शुद्धि पुतुल के बला है तो आल्लासन मूर्तिमातुल छाड़ा जेको जिस पूजा हक ना क्या शेषदा हक आल्ला बद दिए आल्ला छा के डाक हक ना कें कबर मजार आकार ही हम इंट पाथर आकार गास्पाल आकार गंगा जमुनार आकार सब गुली के आल्ला बड़ नापा सी ना और विश्वास ना आल्ला दिन कि विश्वास करनाथ আল্লাহর সাথে শরিক করে থাকে আল্লাহ বিশ্বাস করে না আল্লাহ মুশ্রিকরা হচ্ছে যারা বহুত্ববাদী আল্লাহ ছাড়া অন্যকে ডাকে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে আল্লাহ ছাড়া অন্য কাছে ফরিয়াদ করে আল্লাহ ছাড়া কাছে মেয়ে চাই রোগের আরোগ্য চায় এরা হচ্ছে নাপাক পাক ইন্নাম নাজাস অন্তরের পবিত্রতা যেহেতু শরীরকে পাক রাখার তরিকা শিখে না পাক বলছেন ইয়া ইহ্লা দিন আমানু হে মমিন রা কুমতুম এলা সাল্লাহ যখন তোমরা নামাজে দাঁড়াতে চাইবে এখানে আরবি ভাষায় উজ্জ্ব রয়েছে যখন তোমরা দাঁড়াবে মানে নামাজে দাঁড়াতে চাইবে মানে নামাজের সময় হতে গেছে এই নয় যে আপনি খেয়াল খুশি নামাজ পড়বে এটা বোঝাতে চাইবে এখান থেকে ভাষ্যকার কোন বরং বোঝাতে চাইছে যখন নামাজের সময় হয়ে আসছে এখন রক্ত আসছে নামাজ পড়বেন তা নামাজ পড়তে মসজিদে ঢুকার আগে মসজিদে ঢুকার আগে এখন নামাজ পড়ার নিয়ে ইচ্ছা হয়েছে নামাজ আদায় করতে হবে ফরজ হলে ফরজ আর অন্য কোনো নামাজ হলে অন্য কোনো নামাজ নামাজের পূর্বে যদি অজু না থাকে এই পবিত্রতা না থাকে আল্লাহ বলছেন এই পবিত্রতা অর্জন করো আল্লাহ বলেননি যে উজু করো আল্লাহ ফাঁকর অজুর যেগুলি ফরজ বিষয় যেগুলি না করলে উজু হবে না সেগুলি ধারাবাহিকভাবে যেভাবে আদায় করলে উজু হয় সেই তার তীভাবে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন আর একজন মুসলিম করে আল্লাহলিম নামাজ পড়তে চাইবে না নামাজ পড়তে চাইবে না তাহলে এটা হইতেই পারে না যে মুসলিম আল্লাহ বলছে মুসলিম মমিন হ্যাঁ নামাজ পড়তে চাইবে নামাজ পড়ে না পারে না এই যে মুসলিম খুনি হয় জানা ছিল মুসলিমদের দ্বারা খুন হয় জেনা হইতে পারে মদ খাওয়া হতে পারে হারাম কাজ হতে পারে হারাম রোজগার হতে পারে এগুলি হয়তো ছিল অন্য অন্য অত্যাচার হয়েছে মুসলিম এই কল্পনা মুসলিমের ছিল না যার ফলে আল্লাহ পাক রব্দ তাদেরকে আল্লাহর গজব থেকে আজাব থেকে শাস্তি থেকে বাঁচিয়ে রেখেছিলেন আর মুসলিম দাবিদার জন্মেছে তখন আল্লাপা চারিদিক থেকে গজব নেমে সুতরাং তোমাদের হজুর প্রয়োজন হবে এ যা কুমতুমিল যখন নামাজে তোমরা দাঁড়াতে চাই হাকুম তখন তোমরা তোমাদের মুখমন্ডল ধুয়ে নেবে আল্লাহা প্রথম চেহারার কথা মুখমন্ডলের কথা বলেছেন চেহারা তোমাদের হাতগুলিকে ধুয়ে নেবে তোমাদের সহ দুই অর্থে হয় এলা মানে পর্যন্ত হয় আর এলা মানে সহ হয় যেমন আমরা নিজেদের ভাষায় বলি যদি আপনি বলেন যে আমি অমুক জায়গা পর্যন্ত গিয়েছি ধরেন আপনাকে কেউ বলছে যে ভাই আপনি সৌদি আরবে কতদূর মানে কি মক্কা মক্কামুদিনা শহরের বাইরে পর্যন্ত না শহর সহ শহর সহ তাই না তাহলে এখানে মক্কামুদিনা পর্যন্ত গেছি মানে মক্কামুদিনা শহরেও গিয়েছি ঠিক না তো আল্লাহাক রাফ এটা ওই কেনারা পর্যন্ত হয় সহ হয় না পর্যন্ত হয় ওই বর্ডার পর্যন্ত হয় যেমন আল্লাহ এলাল তোমরা শ্যাম রোজা সম্পূর্ণ করো রাত পর্যন্ত बड़ार्तन सूर्य डूबे गल रूस रोजा शेष दो अर्थे एला शब्द अर्थ करते এটা এই জন্য বলছি যে কনয়ের সামান্য একটু অংশ যদি শুকনো থেকে যায় উজু হবে না যে কনয় বলা হয় এই জাহাড় এটা এই হ্যাঁ শুকনো থেকে যায় হ্যাঁ তাহলে উজু হবে না এই জন্য কনয়ের পরের অংশের কিছু অংশ দিতে হবে যাতে করে কনয়ের কিছু অংশ আপনার জানতি অথবা অজানতে শুকনো না থেকে যায় যেমের মাথায় হাত বোলালে হাত ফেরালে সবাবের কথা তো হাত এই মশা মানে ওই মশা শব্দটি ওখানে ব্যবহার হয়েছে এতে মানুষের অন্তর নরম হয় कत दुख बेदना दुख बेदना हल्का कर पक्षे सम्भव अंश नहीं जी तो हाथ फिरानो आल्ला हाथ फिरतेथार क्षेत्र मशा करते आल्लाधने कत एकमत रेल्लाजुम गा गसले गसल हर जो नदी गसल हमथा धोआ पांचक उजुते फरज कर दत मुश्किल हो जित दिन पालन करा जटिल আল্লাপাকের দিন সহজে আল্লাহ করে আর তোমাদের পাগুলিকে পাগুলিকে কি করবেন মাসার পরে আল্লাহ বলেছেন কিন্তু আর पेर दुके बा ऊंचा हाडी रही है क्व बला कप मान उचा जिनिस এই জন্য কাবাকে কাবা বলা হয় কাবা ঘরকে বলা হয় যে তোমাদের টাকা পর্যন্ত কি করো তোমরা ধৌত করো ধৌতো করতে হবে ধুইতেই হবে তো ধোয়ার যে অঙ্গগুলি গুলি রয়েছে সেগুলিকে একসাথে আল্লাহ বয়ন করে দিতেন তারপরে মাসার কথা বলতেন মাঝখানে দুটো বলার পরে হাত मुखमंडल चेहरा आल्ला क्या किमतमत हेकमत टाइम उजुर फरजेटा मुकाल माने সেটা হচ্ছে যেই সিরিয়ালে বর্ণনা করেছেন সেই করতে হবে না এই উদ্দেশ্যে আল্লাপাক মাঝখানে তিন নম্বরে উল্লেখ করেছেন মাসার কথা যদি এটা ফরজ না তাহলে ধোয়ার অঙ্গগুলি আগে বলে আল্লাহ পাক মাসার কথা বলতেন যদিও সেটা আদে তিন নম্বরে কিন্তু আল্লাহ করেছেন তোমরা আরম্ভ করো যেখান থেকে আল্লাহ পাক আরম্ভ করেছেন তোমরা শুরু করো যেখান থেকে আল্লাপাক শুরু করেছেন আল্লাহ পাক শুরু করেছেন সাফা থেকে সেজন্য সাফা থেকে আপনারা সেই শুরু করছেন মারোয়া থেকে করলে হবে না একমত সমস্ত যখন এখানে একমত হয়ে গেল এতদূর ঘুরতে গিয়ে লাভটা কি তো দিক থেকে ঢুকলাম এইদিক থেকে আমি সাতচক্র পুরা করলাম অসুবিধাটা কি সবাই বলছে চলবে না সমস্ত মজা বলার আহ সমস্ত মহাদেশ সবাই বলছে হবে না তো এইরকম এখানে বলতে অসুবিধাটা কি যেইভাবে আল্লাপাক উজুর কথা শুরু করে সেইভাবে অজু না করলে উজু হবে না উজু হয়ে যাবে অজুর ফরজ চারটি তাহলে অজুর ফরজ চারটি যে আমাদের দেশীয় কিতাবে আছে মজহাবি কিতাবে সেটা ভুল সাফা মার ক্ষেত্রে মানছেন এখানে ওই তারিপটা মানতে আল্লাপাক তারিপ ফর যেখান থেকে আল্লাহ শুরু করেছেন সেখান থেকে তোমরা শুরু করো তাহলে উজুর চার্থমন্ডল চেহারা ধোয়া হাত ধোয়া আর পাট করা আর ধোয়াটা এখনো সহ ধোয়া এখন আর সামান্য কিছু যদি শুকনো থেকে যায় তাহলে উজু হবে না নবী করিম সাল্লা সেই হাদিস রয়েছে যে একবার কোনো এক সফরে ছিলেন আর সাহাবিরা তাড়াতাড়ি পানির অভাব ছিল তাড়াতাড়ি উজু করেছেন আর ওই টাখনার সামান্য একটু হাড়ের একটু অংশ চমকিছে শুকনো দুর্ভোগ রয়েছে বা নামক জাহান্নাম রয়েছে জাহান্ন কথা বলেছেন সামান্য একটু শুকনো হাদিসা রয়েছে যে নকার কত বড় হয় এই সামান্য নক সমান জায়গা শুকনো রয়েছে তাতেই জাহান নামের শাস্তির কথা নবী করিম সাল্লাহ বলেছেন এই জন্য উজুর ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে যে উজুর অঙ্গি যা শুকনো থেকে তাকে বললেন যাও তুমি পুনরায় উজু করো তাহলে বোঝা গেল যে উজু হয়নি এর দ্বারা এর দ্বারাও বোঝা যায় যে তার উজু করা ফরজ সিরিয়াল বজায় রেখে ধারাবাহিক ভাবে উজু করা ফরজ দয়া করে মোবাইল গুলো বন্ধ করেন আরেকটি ফরজ কি বলিল তাহলে মানে যেই ভাবে আল্লাহ উজু করতে বলেছিলাম পুকুরে উজু করবেন নদীতে উজু করবেন পানিতে নেমে আপনি উজু করছেন পাটা আগে ডুবে গেল নিয়ত করে নিলেন যে আমার পাটা তো ধোয়া গেল হ্যাঁ আর তারপরে তখন উজু করা শুরু করে মুখমন্ড ধরলেন হাত ধরলেন আর মাথার মাথা কোয়ারে পিটে গেলেন আমাকে পুকুরে নামার কারণে নিয়ত করতাম এর নাম আমলপী নিয়ত মানুষের কর্ম নির্ভরশীল কিসের ওপর নিয়তের উপর যে শেষখানে জানো যদিও পা আগে গিয়ে ডুবেছে কিন্তু উজুর উদ্দেশ্যে ডুবেনি উজুর নিয়ত ডুবেনি শেষখানে আমি পা ধলাম जीवन एक बार तो रकम पल्टा करत कथार अंतर्भुक्त हम कान मशा कारण আল উজনানাস এই মর্মে যে হাদিসগুড়ি রয়েছে যদিও বলেছেন কিন্তু এই বিষয়টি নবী করিম সাল্লা সর্বদা আমল থেকে স্থায়ী আমল থেকে প্রমাণিত যে কখনো নবী করিম সাল্লাম কোনো কানের মাসা ছাড়েননি এই জন্য আল কান মাথারই অংশ বিশেষ মাথার যখন অংশ তাহলে মাথায় যেমন মাসা করতে হয় কানে কি করতে হবে মাসা করতে হবে কান ধুইতে হবে না কানের ধোয়া যদি আল্লাপাক করে দিতেন তাহলে কত মুশকিল হইত হ্যাঁ কানি পানি ঢুকে বড় সমস্যা সৃষ্টি করে দিত অলমাই ক্রামগণ প্রাণ শোনার অনুসারী অলমারা বলছেন যে শরীয় সম্মত ওজুর একটা হচ্ছে ফরজ পদ্ধতি মানে কমপক্ষে আপনি এতটা করলে উজুটা হয়ে যাবে যেমন গোসল সম্পর্কে বলেছি এর আগে যে কমপক্ষে এতটুকু করলে গোসল হয়ে যাবে ওই যে কমপক্ষে এতটুকু যদি করেন তো আমার হয়ে যাবে फरजगुली शुद्ध आदय कर लजूल सब चाहते सब चाहते उत्तम उजु और से उचित तब कनाते पानी अभाव समय अभाव कारण हम ज्ञान अभावनाकम সারা উজু করেছে তাহলে ফরজটা কমপক্ষে আদায় হয়ে যায় মানে একবার করে হইলেও অঙ্গগুলি ভিজে গেছে তাহলে হয়ে যাবে। অজুর ক্ষেত্রে পাঁচটা ফরজ হয়েছে আরেকটা ফরজ বাকি আছে তাই না একদল অলমাই কেনা বললাম যে চারটা ফরজ বলেছেন তাদের কথাটা ভুল পাঁচটি ফরজ আরেক দল অলামাই কেনা বলেছেন না একদল বলছেন তাদের কাছে ছয় নম্বর ফরজ হচ্ছে অঙ্গে ধোয়ার ক্ষেত্রে অথবা মশা করার ক্ষেত্রে যেন বেশি বিরতি না দেন জ্ঞাপ না দেন এতটা বিরতি দিলেন যে আগের অঙ্গ যেটা ধুয়েছিলেন সেটা শুকিয়ে গেছে এমনটা নয় মুখমন্ডলটা ধুয়েছিলেন আর ধরনের চলে আসলো উদাহরণ চলে আসবে যায় না তাই না হ্যাঁ এইখানে আলোচনাতে টেলিফোন না টেলিফোনটা খোলা রাখতে হবে কি জানি কখন হোম মিনিস্টারের টেলিফোন চলে আসে তাই নাহলে কেন টেলিফোন বাজবে আপনাদের তো মুখমণ্ডলকে বললেন ধোয়াই তো আছে এদিকে শুকিয়ে গেছে মুখ কিন্তু পাঁচ মিনিটের মধ্যে তালে উজু হবে না মধ্যখানে আপনার একটা বড় বিরতি গ্যাপ হয়ে গেল পরস্পরতা বজায় থাকলো মঙ্গল ছয়টি फरज इमाम हम निकटे कखो करें उजू कर लेना पक रबुल आलमीन दोषय उल्लेख कर तीन नम्बर मसार कथा उल्लेख कर चार नम्बर आरोप कथा उल्लेख কম পক্ষে এতটুকু করলে উজু হয়ে যাবে সেই উজুটা হচ্ছে যে সবচেয়ে উত্তম হচ্ছে তিনবার ধোয়া দুইবারও কখন আস্লাম ধুয়ে উজু করেছেন উজুর অঙ্গগুলি আর একবারও কখনো কখনো ধুয়েছেন বিভিন্ন হাত দিশাবাজিতে পাবেন বিশেষ করে এম তিন হাদিস যদি হচ্ছে তিনবার করে অজুর অঙ্গ গুলি ধরা একমাত্র মশা ছাড়া মশার ক্ষেত্রে মারাতন একবার মশা করবেন তিনবার নাই তাহলে কেউ যদি তিনবার মাসা করে বা দুইবার মাসা করে তাহলে বেড়াতে হবে শুনে তবে না मुखमंडल धोआर अंतर्भुक्त शाख कुली गाँ गर मुखे पानी फिर शानी अंतर्भुक्त कारण नाक, नाक, अंतर नाक मुख गलोचना चेहरा मुखमंडलर ही अंतर्भुक्त अंश सेमिल नबीमला রোজা অবস্থায় সে আমি টান দিও না রোজাকে বিপদ আছে আবার হ্যাঁ ভিতরে পানি চলে যেতে পারে হাদিস যখন উজু করবে তখন গড় করে কুলি করিও তো মুখ মুখমন্ডল ধৌত করলেন তার মধ্যে মুখের ভিতরে পানি দিলেন আর না কেনার না ধুইলেও আপনার চেহারা ধোয়ার পরে ধুতেই হবে কারণ হাতের অন্তর্ভুক্ত যে কনৈই সহ তাহলে এখান থেকে শুরু করে মনে যে এখান থেকে তাই না এখান থেকে শুরু করে হাতের আঙ্গল অগ্রভাগ থেকে শুরু করে এই কনৈসহ আপনাকে ধৌত করতে হবে একবার করলি যথেষ্ট করা একবার হাজিব এটাই হচ্ছে ফরোজ বা ওয়াজিব নিয়মাবলী উজুর ক্ষেত্রে এতটা করলে উজু হয়ে যাবে এখানে একটা কথা আর মনে রাখবেন যে শুরুতে নিয়ত করতে হবে যে আমি অন্তরে নিয়ত হবে মুখে নিয়ত নিয়ত পড়া তো আমি আরবি নিয়ত করছি হুজুর নাই করছি গোসুলের হ্যাঁ আমি নিয়ত করছি নামাজের এটা ইসলামে নেই ভালো করে শুনে রাখেন ইসলামেই নেই ইসলামের নেই আর কেউ যদি করার নাম কি তবে নিয়ত করা আছে নিয়ত করার স্থল কি অন্তর হৃদয় মানুষ নিয়ত করে অন্তর থেকে এখানে এসছেন আপনারা ইসলামিক সেন্টারে বুধবারের দিনে এসা পরে কি নিয়ত এসছেন হ্যাঁ দিনের কথা শুনবো শিখবো এই উদ্দেশ্যে নামাই তো পড়েছেন নিয়ত কর তাহু আমরা নিয়ত করছি নামাই তো পড়েছেন কোনো ভাষায় পড়েননি আপনারা তো এবাদত এসছেন এলিম শেখা বড় এবাদত সংশোধন করা সকলকে তান করেন তো নিয়তটা হইতে হবে যে আমি পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে আমি পানি নিলাম মুখ ধুইছি ইত্যাদি করছি উজুর কাজগুলি করছি এই নিয়ত করবে ঠান্ডা হওয়ার জন্য নয় যে গরম লেগেছে ঘেমে গেছি ঠান্ডা হওয়ার জন্য না যদি এইরকম নিয়ত তাহলে কারণ শরীরকে ঠান্ডা করার জন্য বা ঘাম পরিষ্কার করার জন্য হাত মুখ এখন আসেন সন্নতি তারিখ সম্পূর্ণরূপে উজু করা সেটা হচ্ছে যে অন্তরে নিয়ত করবে আর নিয়ত করার পরে বিসমিল্লা বলবে উজুর কি দল বলছেন যে বিসেনি তাদের মতেক দল বলছেন বলা সন্নত বললে কি না বললে কোনো অসুবিধা নেই দ্বিতীয় মত আর বলছে যে মনে থাকে আর যদি না বলে তাহলে ছুটবে মনে থাকলে ওয়াজিব আর ভুলে যাই তো মাফ স্মরণীয় বললেন না আর যদি মনে না থাকে ভুলে যান তো প্রত্যেক মমিন মুসলিমের অন্তরে আল্লাহর নাম সময় আছে সেই জন্য তার মাফ তবে বিসমিল্লা বলে উজু করার যে ফুজিলত রয়েছে সেই ফজিলত থেকে অবশ্যই বঞ্চিত তারপর এক ছিল কফে সালাস প্রথম কি করবে দু হাত কবজি পর্যন্ত কাফ এতটা তিনবার ধত করবে যদি ঘুম থেকে উঠে আর পানিতে হাত ডুবাইতে হয় তাহলে হাত ধুয়ে নেওয়ার পরে পানি ডোবাবে কুলি করবে একসাথে করতে পারলে বেশি ভালো কুলি এবং নাকে পানি দেওয়া এটা যদি একসাথে করে তাহলে বেশি ভালো এই মর্মে ইখতলাফ রয়েছে আরেক দল বলছেন যে আলাদা করবে কিন্তু একসাথে করলে বেশি উত্তম ডান হাত আগে আর সোমা আলিউরা তারপরে বাম হাত হাত কনুসহ এই ডানকে আগে ধোয়া আর বাম কে পরে এটা হচ্ছে সন্ন্য কারণ থেকে শুরু করা পছন্দ করতেন মহিলা জন্য সাফ করার ক্ষেত্রে পায়খানা পরিষ্কার যাওয়ার ক্ষেত্রে বাম তাকে ব্যবহার করতেন তারপরে মাথার মাসা করবে সময় একবার মাসা করবে মাথার মাসার তরিকা কি দেখান সেটা আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে সামনের দিকে হাত রাখলেন হ্যাঁ এইভাবে নিয়ে গেল প্রথম পানি নিলেন হাতটা ভিজিয়ে নিলেন তারপরে সামনের দিকে হাতটা রেখে পিছন দিকে নিয়ে গেলেন এইভাবে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আবার ফিরিয়ে নিয়ে আসবে যেখান থেকে শুরু করেছি সেখানে নিয়ে এসে শুরু করলেন আগের দিক এটা যেখানে চুল শুরু হচ্ছে কপালের দিকে এটা হচ্ছে মোকাদ্দম রাস মানে মাথার সামনের দিক সেখান থেকে শুরু করলেন তারপরে এই দুই হাতকে নিয়ে গেলেন নিজের ঘাড় পর্যন্ত হ্যাঁ যেখানে চুল শেষ হচ্ছে ওই জায়গাটা নরম যে হয়ে আছে এই জায়গাটাকে তারপরে দুটো এটা হচ্ছে অন্য তরিকা এর বিপরীত দুটো ভুল আছে একটা ভুল হচ্ছে যে মাথার চার ভাগের এক ভাগ মশা করা ফরজ এটা কোন হাদিস নেই চার ভাগ বলে রোবরাস কোন হাদিস নেই আর একটা সাফি মজাহ তাতে আছে যে দু চার খান চুল চুলি হয় হ্যাঁ আর এক হাতে দুই হাতি হাতি হোক সাফি মজাহ হচ্ছে যে দু চারটা হয়ে গেল হাত ফেরানো হাত ফিরানো করতে গিয়ে হইল তাহলে এর দ্বারা বুঝা যায় যে আল্লাহ পাক রবুল আলমিন কোরআন নাজিল করেছেন আর হাদিস নাজিল করেছেন কোরআন হাদিস হচ্ছে ওই আর তাদের কাছে তাদের ভঙ্গিতে ফতুয়া দিতে ভুল হয়ে যেতে পারে অনেক সময় হয়তো স্পষ্ট হাদিস পৌঁছেনি অথবা পৌঁছলেও তারা হয়তো যুক্তি পেশ করেছে যুক্তিটা ভুল হয়েছে আপনি যদি বলেন যে আমার চার ভাগের এক বা মাসা করা যেহেতু আমি হানাফিসের জন্য আমার ঠিক তাহলে তাহলে বুঝা গেল যে না ঠিক একটা ঠিক এতগুলো না ওই একটা যে ঠিক আছে ওইটা কি খুঁজতে হবে প্রত্যেক মানুষের সুস্থ মস্তিষ্ক আর যুক্তি একথা বলে যে আলহাকত্য হচ্ছে চারজনে একটা দ্বন্দ্ব চলছে বলছে চারজন ঠিক বলছেন এই জমিটা আমার বলছে চারজনের বলবেন ঠিক না ভাই একজনের একজন ঠিক পথে আছে বাকিরা ভুল পথে আছে ভুল ইচ্ছা করে না করতে পারে যদি তাদের ভুল হয়ে থাকে তাহলে দিতে গিয়ে তাদের যদি ভুল হয় তবু এক নেকি পাবেন সাল্লাহিস হাদিস রয়েছে যদি মেহনত করে ফতুয়া দেন আর ঠিক ফতুয়া দেন সঠিক সিদ্ধান্ত করে ফালাহু আজরুন ওয়াহেদ তাহলে একগুণ নাকি পাবেন কেন আজরুল ইস্তিহাদ মেহনত করেছে প্রচেষ্টা চালিয়েছে আপনার জন্য চেষ্টা করেছে কোরআন হাদিস খুঁজে ফুতুয়া আর কিন্তু আল্লাহ বলেছেন যে ইত্যাদে রবের পক্ষ থেকে যা নাজেল হয়েছে তা ফলো করো কোরআন নাজেল হয়েছে রসুল হাদিস নাজল হয়েছে তো রব তো তোমাকে নাজেল হয়েছে নাজেল কি তো বিধান দিয়েছেন কোরআন হাদিস আর একটু আগে বললাম হজম রানির্ভরশীল তাহলে এই দুটি ভুলের কথা বললাম অতিরিক্ত আর একটা ভুল আছে মাথার মাসা করতে গিয়ে আমাদের দেশে ঘাড় মাসা করা আজাব জাহান নামের আসামি হবে না জাহার নাম থেকে এই ঘাড় মুক্ত হবে তো এই যে ঘাড় মাসা মাথার মাসা করলো আবার সন্মতি মশা করে না নিয়ে আসে না ফিরি করে কি এরকম তারপরে তাই না এই ঘাড় মাসা বিদাত অলমায় কেরাম হদ্দেশকরা বলেছেন হইলো হ্যাঁ কান মাসাই করবেন কি এই শাহাদাতের আঙ্গুল এই দুটো শাহাদাতের আঙ্গুল শাহাদাতের আঙ্গুলকে ঢুকাবেন অনেকে ঢুকিয়ে একটু বাড়াবাড়ি করে পুরা ঘষা ঘষি পুরো চারিদিকে ও রাউন্ড দেয় ঢুকাবেন ওয়াম সাহবি হে জাহের আহম আর জাহের বাহ্যিকটা উপর ভাগটা কানের উপর ভাগটা ইভাম দিয়ে মানে এই যে বিরুদ্ধা অঙ্গুলি দিয়ে বিরুদ্ধা অঙ্গুলি দিয়ে করবেন তারপরে সহ আসাদু মোহাম্মদ এই শাহাদাতের কালিমা সাক্ষ্য প্রদান করলে আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই আরো সাক্ষী দিচ্ছি আর একটি দোয়া আছে আর অতিরিক্ত যে বাড়তি দোয়াটি রয়েছে শাহাদাত সহ এই দোয়াটি তিরমিজিতে রয়েছে আর হাদিস হাসান বাহী আল্লাহ আলী মিনা তিন ও জা আলী মিনাল আল্লাহ আমাকে তহবাকারিদের দলে সামিল করে দাও আর আমাকে পবিত্র তর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দাও করিম সালামের হাদিস রয়েছে যে এইভাবে উজু করলে ফতিহাত লাহু সামানিয়া জান্নাতের আটটি দরজা এইরকম উজুকারীর জন্য খুলে দেওয়া হয় মিন ইয়াদা যে যেই দরজা দিয়ে চাইবে জান্নাতে প্রবেশ করবে তাহলে উজু করা এটি গুরুত্বপূর্ণ বাদত আর নবী করিম সাল্লাহিস্লামের সন্ন্যত মোতাবেক উজু করা আপনি আর কত হতভাগা মারদুত বেনামাজি আর উচ্চিত বড় হতভাগা মারদুত সব নাস্তিক বেদিন যাদের না অন্তর পাক অন্তরের শির কুপুরের না ভরা আছে আর তাদের শরীর আতর সেন্ট লাগালেও আর পাউডার লাগালো তাদের বগলের ছয় মাস খবর নেওয়ার তৌফিক হয় না এইরকম বেদিন নাস্তিক গুলো যারা তাদের ছয় ছয় মাস বগলের খবর নেওয়ার তৌফিক হয় না তাদের আল্লাপাক এভাবে তাদেরকে দুনিয়াতে তাদের অন্তর নাপাক পাক শিরকুপুরিতে ভরা তাদের শরীর না পাক না উজুর তৌফিক না গোসলের তৌফিক আর না তাদের পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহাক আমাদেরকে মমিন মুসলিম দান করছেন আল্লাহাম সম্পর্কে দু তিনটি হাদিস নাইমান্লাহাল তৃতীয় খলিফা नबीके हादी आलो के साथ चेष्टा करीस उल्लेखित पानी डाकें दाबेन उजुर पानी केजु वायर ओपर जो फाता जबर दें तो उजुर पानी আর তারপরে গড়গড়া করলেন কুল্লি করলেন আর নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন ইস্তেন শাক মানে পানি টানা আর ইস্তেন মানে নাক ঝেড়ে ফেলা তাহলে এই হাদিস আরো প্রমাণ করলো যে নাকে পানি দিয়ে শুধু রেখে দেবেন ঝেড়ে পরিষ্কার করবেন যে মানুষ যখন ঘুম থেকে উঠে থাকে চলাফেরা করে সেরা উপসিরাই চলাফেরা করে তো নাকের বাঁশিতে বাস করতেই পারে তাই না কেমন করে বাস করে আল্লাহ বাবু জানেন কিন্তু নবী কারিম সাল্লাহ বলেছেন গাইবের কথা আমাদের বিশ্বাস করতে হবে এই শান মানুষের বাসিতে নাকের বাঁশিতে বসবাস রাত কি বলে রাজ যাপন করে এমনি তো রাত কাটায়। সেই জন্য নাক কে পরিষ্কার করবেন আপনি উজু তাড়াহুড়া করে ফজরে উঠে যদি তাড়াহুড়া করে উজু করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না হন গড় গড়া ভালো করে না করেন নাক পরিষ্কার না করবেন এখন গাফিলিত অলসতা থেকে যাবে তারপর নামাজ পড়তে গেলেও ঘুম ছুটে না মনে হচ্ছে কিন্তু ভালো করে আপনি নাক কে ধেড়ে পরিষ্কার করলেন সন্ন্যতারি উজু করলেন শয়তান পালাতে পিসা পাবে না তাহলে তো বাসি বাসিতে তো বাস করছিল তো গেছে ওই ঝাড়াতেও না সাথে গেছেও। ও ময়লা আবর্জনার সাথে ওই ময়লা শৈতান গেছে বুঝতে পেরেছেন সেই জন্য নাক পরিষ্কার করা ভালো করে নাক ঝেড়ে ফেলা না তারপরে তিন তিনবার করে দেখানো ইউসরা তারপরে বাম হাত ধুইলেন মিস ওই রকমই তিনবার করে সোনমা মাসা হ্রাস হোক তারপর মাথার মাসা করলেন সোম্মা গাছালিজাল এখানে সংক্ষেপ করে দিয়েছে মাথার মাসা বলে কানের মশা সামিল কারণ অন্য হাদিসে কানের মাসার কথা রয়েছে আমি রসুলামকে দেখেছি আমার এইরকমই উজু করলেন আমি যেমন উজু করে দেখালাম সেইরকমই তিনি উজু করেছেন মতো তেমনই উজু করবে না রসুলের উজুর মতো না আমার এই উজুর মতো যে উজু করলো তারপরে দাঁড়াইলো দুই রাকাতে নামাজ পড়লো এই হাতিস তারা প্রমাণিত হয় তাহিয়াতুল উজুর কথা তাহলে উজু করার পরে যে কোনো সময় যদি নামাজ পড়ে নিতে পারে। যদি ফরজ নামাজের সময় থাকা আর জামাত শুরু হয়ে গেছে আলাদা নামাজ নাই তখন ফরজটা আপনার তাহিয়াতেন যে আমার তাহিয়াত তাহিয়াতুল তাহিয়াত মসজিদ এইটা আমার ফরজ এক গুলিতে তিন শিকার দুই শিকারই শুধু না আমল टाइम नामजिदे जाय मस्जिद नमज नहीं फरज नाम कमपुखे उजू कर नाम कि নিয়ে আছে। নিজের মনের সাথে কথা না বললে মানে মনকে কে দুনিয়ায় যেন ব্যস্ত না রাখে নামাজও পড়ছেন আর এদিকে হিসাব করছেন যে কার কাছে কত টাকা পাব এই মাসে এতগুলি গুলি এর কাজ করে দিয়েছি টাকা গুলো বাকি পড়ে আছে আমার যেসব তারা যদি এইরকম চিন্তা করেন ভাই নামাজ পড়বো তারপরে বের হবো কাস্টমার পাবো কি পাবো না আর তারপরে পেলে দূরের পাবো না কাছের পাবো হবে না কাজ আল্লাহর সাথে কথা বলতে লেগেছেন একেবারে দুনিয়া থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন আপনার কাজ হচ্ছে চেষ্টা করা সবার করে বলতেন কিন্তু হওয়ার চেষ্টা করতে হবে আল্লা মুখী হন শতান উল্টো দিকে ফিরাবার চেষ্টা করছে আপনি আল্লাহ হন দুনিয়া থেকে মুক্ত এখন আমার মত আসতে পারে আমি দুনিয়া নিয়ে করবো কি রাখেন দুনিয়াকে সাইডে তাহলে শয়তান যখন নিরাশ হয়ে যাবে দু চারবার চেষ্টা করবে কিন্তু আপনার প্রচেষ্টা দেখে মেহনত দেখে নামাজে মেহনত আর খুশু আর নিরাশ হয়ে যাবে একে পারা যাবে না তখন সরে যাবে যাই যেখানে কাজ চলবে সেখানে কি মেহনত করি বুঝছেন না আমরাও যে মেহনত করি যেখানে ফসল হয় সেখানে মেহনত করি তাই না ওই রকমই শয়তানও লেগে আছে নিজের কাজে দেখবে যে না এই ভালো মানুষকে পারবো না এর নামাজকে খারাপ করতে পারবো না আপনাকে ছেড়ে দিবে দু চার দিন পরে অনেকটা ছেড়ে দেবে দেখবেন মুখ আপনি মনে করছেন আমি অভ্যস্ত হয়ে গেছি খুশুতে কিন্তু মুসলিমের হাদিস তিনশো একত্রিশ নম্বর এগুলো সব মুসলিমের হাদিস আমি আপনাদের সন্বেশ করছি তিনি বলছেন যে আমি রসুলকে একদিন গিয়ে পেলাম যে তিনি সামনে কথা বলছেন আর যখন গিয়ে পৌঁছলাম তখন নবীলাম এই বিষয়টি আলোচনা করছিলেন কি মামিন মুসলিম যে কোনো মুসলিম যদি উজু করে ফাইয় হোসেন উজু সুন্দর করে করে তাহলে বোঝা গেল সুন্দর উজু করার চেষ্টা করতে হবে আচ্ছা আপনি বলুন তো দেখিয়ে যদি মজভাবে থাকে চার ভাগের এক ভাগ না আছে তো এটা বেশি সুন্দর না পুরোটা ঠিক না সুন্দর উজু করবেন আপনি যেমন উজু করেছেন তেমন উজু করবেন সুমাইয়া কুম তারপর দাঁড়ালো ফায়াল্লির দই রাকাত নামাজ আদি করলো মুখ বেলুন আলে হেমা বেতাল এই দুই নামাজ আদায় করার সময় সে এই দুই নামাজের উপর যেন ঝাপিয়ে পড়েছে নিজের হৃদয় সহ আর নিজের মুখমন্ডল সহ চেহারা সহ দেখছে মুখকে ফিরিয়ে নিয়েছে আর কলপকে ফিরিয়ে নিয়েছে কোন দিকে নামাজের দিকে দুনিয়া থেকে মুক্ত তো একেবারে এইভাবে নামাজ যদি আদায় করে লাহুল জানা তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে ফরজ হয়ে যাবে আল্লাহকে নিজের উপর ফরজ করে নেবেন এই লোককে জান্নাত দিব মেহনত কত কম উজু করলেন মাত্র দুইটা নামাজ পড়লেন কিন্তু খসুর সাথে আন্তরিকতা আল্লাহর দিকে আর তারপরে বলছেন যে আর একটি কথা শুনলাম উমারজি আল্লাহ তালাহ ওখানে ছিলেন উমারজি আল্লাহ তালাহ বললেন যে তুমি এতটা শুনলে আমি তো শুনতে পাওনি সেটা তোমার ছুটে গেছে ফায়জা উমার তিনি ছিলেন উমার রজি আল্লাহ বলছে আমি দেখলাম যে বলছি এর আগে যে কথাটা হইল ওইটা আর এর চাইতো কথা ছিল খুব ফজিলতের কথা ছিল তোমার ছুটে গেছে বললেন যে সেটা ছিল এই বিষয় মামিনা পুরি করলো ইসবাগ হচ্ছে পূর্ণমাত্রা উজু করা ইসবাগের একটা দিক হচ্ছে যে ওজুর অঙ্গ তিনবার করে ধৈত করা এটা যদি বলা হয় তাহলে এটা হচ্ছে মুস্তাহাব ইসবাগের ফরজ হচ্ছে যে উজু রঙ্গে কোন সামান্যতম ঘাটটি না থাকা তাহলে উজু করা বিসমিল্লা সহ উজু করা এগুলো হচ্ছে পূর্ণ মাত্রায় উজু করা সোমায় আকুল আর তারপর যদি বলে আশা ইহাম্মু ইতিহাতা এটা শহীদ মুসলিম তাহলে তাহলে একটি হাদিস জানলেন যে গফির গোনা মাফ হয়ে যাবে আর এই হাদিস আছে কি অজাবাত জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে আল্লাহ জান্নাত দেবেন আর মাঝে মধ্যে তাহিয়াতেন জান্নাত পাওয়া যাবে নাকি না ওদের জন্য জান্নাত নাই আর একটি হাদিস্য নাই সবাই শেষ যাচ্ছে আবুহ রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুর সাল বলছেন যখন মুখমন্ডল চেহারা ধৌত করে তখন তার চেহারা থেকে প্রত্যেকটি গোনহা ধুয়ে পড়ে যায় কারাজা বেরিয়ে পড়ে নাজারা এলিহা যেই গোনাগুলি তার নজর দ্বারা চোখ দ্বারা হয়েছে তার দ্বারা হইতে পারে পানির সাথে সাথে গোনাগুলি পড়ে যায় বেরিয়ে আখেরে কাতারের মা অথবা বর্ণনা কারি যে শেষ যে ফোটা গুলি হ্যাঁ মুখমন্ডল থেকে যে বয়ে পড়লো তার সাথে সাথে গোনাগুলি পড়ে যায় কত গোনা হচ্ছে একটা হাত দ্বারা যদি ইশারাও করেন কিছু করলেন না চোখ দ্বারা ইশারা করে মানুষ খুন করে দিচ্ছে মানুষ করে না চোখের ইশারাই খুন ইারা আছে একসাথে সুচনা থাকে নি শুধু এই বিদাতে তসবির শুধু সবের কাজে থাকেনি তসবির একটা হ্যাঁ ইশারা আছে না বিচারের অ্যাপয়েন্টমেন্টের পানির সাথে সাথে আর না হলে পানির শেষ ফোটার সাথে কুল্লো খাতিয়া সমস্ত গোনা যে গোনা গিয়ে পা গেছে পা হেঁটে আজকাল ফিল্মের যুগে অধিকাংশ লোকই বলতে পারবে না যে আমার পা গোনার কাজে হেঁটে যায়নি আরে খুন করতে যদি না হেঁটে যায় মদ খেতে না হেঁটে যায় হ্যাঁ হেঁটে যায় তো ফিল্ম আর রাজনৈতিক ক্ষেত্রে মিটিং করতে কি কত পাপের মিটিং করেছে কত যে গুনহার মিটিং করেছে হেঁটে গেছে মিটিং করতে নেকির কাজে হাঁটতে অভিযোগ হয়নি কিন্তু গুনার কাজের জন্য হেঁটে গেছে পূর্ণ এই বাদত যার মাধ্যমে গোনা খাতা মাফ হয় উজুর মাধ্যমে গোনা খাতা মাফ হয় আর আর একটা জানলেন পরে দুই রাখা নামাজ পড়তে পারেন তো গোনা খাতা মাফ হয় আর জাননা পাওয়া যায় হ্যাঁ তৌফিক দান করেন সুভাহানব্ব दाढ़र वि जड़े पानीना जी पतला पानी पो सहज पानी पौछा भुई देवे प्रश्न ओजू सम्पर्कित कि आगे प्रश्न বিষয় ভিত্তিক যে বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে কোন প্রশ্ন থাকে তো সেটা প্রাধান্য পাবে সেই প্রশ্ন আগে তারপর এই ক্ষেত্রে ভাই জিজ্ঞেস করছেন যে যদি পেটের অসুখ থাকে বায়ু সরা বেশি থাকে আর উজু করতে গিয়ে যদি বারবার বায়ু সরে এই ক্ষেত্রে যতক্ষণ নিশ্চিত না হবে শুধু সন্ধ্যের ভিত্তিতে উজু ভঙ্গ মনে করবে না বলেছেন লায়ান শরিফ অতক্ষণ ফিরবে না যতক্ষণ আওয়াজ না পাবে অথবা গন্ধ না পাবে তার মানে এই নয় যে আওয়াজ পৃথিবী হবে অনেক সময় আওয়াজ না হইতে পারে নিশ্চিত যতক্ষণ না হবে এটা বলার উদ্দেশ্য নিশ্চিত আমার উজ ভঙ্গ হয়ে গেছে তাহলে ফিরে যাবে আর সন্ধের ভিত্তিতে অনেক সময় শয়তান ডিস্টার্ব করে এনেছে যথেষ্ট কিন্তু যখন হয়ে যাবে না উজু করার পরে হাওয়া খারিজ হয়ে গেছে তাহলে উজু হবে না তোমাদের কারো নামাজ হবে না নামাজ কবুল হয় নামাজ হবে না এই নয় যে আমার হাওয়া খারিজ হয় সেই জন্য বারবার আর কি উজু করব। এখানে নিশ্চিত জানতে পারছেন তারপরে ওই চলে আসলেন রোদে না তবে সন্দেহ পর করবেন না সন্দেহ হচ্ছে না এই অস কিন্তু যখন একই হয়ে যাবে না ফিরে যান আবার উজু করেন আবার উজু করেন আর যথা যথাসা পাঁচ থেকে দশ মিনিট নামাজ পড়বেন একটু সতর্ক থাক থাকার চেষ্টা করেন যাদের বিশেষ করে এরকম মারাত্মক রোগ আছে অনেক সময় চেপে রাখতে হয় একটু কষ্ট করে চেপে থাকলেন উজুর আগে আর একটা তথ্য আগে আপনি পেশাব পায়খানা করেন তাহলে অন্তত ওই সময় আর বাই সরবে না পেশা পায়খানা চাপ থাকলে তো হতেই গ্যাসের রোগী আর তারপরে আপনার আর যদি আপনি পায়খানা ক্লিয়ার না করেন তাহলে এটা হতে পারে এই জন্য ওইটা ক্লিয়ার করে নিয়ে যদি উজু করেন মানে কাজায় হাজাত করে পায়খানা করে তারপরে সবচেয়ে ভালো লাগে না আঙ্গুল প্রবেশ কোথাও নেই আমাদের দেশীয় ক্ষেত্রে আর নাকে ফেলবেন নাকে পানি দিয়ে টান আর ঝেড়ে ফেলবেন আর না ঢুকিয়ে নামাজের নামাজের বিষয় আছে বাবুজুর বিষয় মহিলাদের মাথার মাসা মহিলাদের মাথার মাসা ওই রকমই পুরুষের যেমন কোনো পার্থক্য নেই তবে বাইরে অপর পুরুষের সামনে উজু করবে না পর্দার মধ্যে নাই তেমন উজুতেও মহিলা পুরুষের কোন পার্থক্য নেই হ্যাঁ হ্যাঁ তো চুলের তো মাসা করতে বলেন মাসা শেষ হচ্ছে যেখানে সাধারণত চুল শেষ হয় চুলের চুলের শেষ হয় পর্যন্ত আমাদের ভাইরা ইন্টারনেটে প্রশ্ন করেছেন যে যদি কৃমি হয় তো উজু নষ্ট হবে কি হবে না উজু নষ্ট হয়ে যাবে পেশাবের রাস্তা দিয়ে অথবা পায়খানা রাস্তা দিয়ে যদি কোনো কিছু বেরোয় পেশাব পায়খানা ছাড়া কোন থেকে উঠে হাত না ধুয়ে সন্তানদেরকে চামিস দিয়ে খাওয়ায় খাবার তাহলে কি না হবে বা হাত ধোয়ার হাত কোন কিছুতে ডুবাবার আগে ধুইতে বলা আছে কারণ হাতটা তার কারণ বলা হয়েছে যে ফাইন হা দেখুন লাইয়া দিলে আইনা বা কারণ জানো না যে তোমার হাতটা রাত্রে কোথায় গেছে হতে পারে পেশা পায়খানা রাস্তায় গেছে এটা একটা ব্যাখ্যা আরো ভাষ্যকার গণ বলেছেন মহাদেশ নাকি রাম যে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন এই হাত নিয়ে শয়তান খেলা করে শয়তান যে হাতটা নাড়াচাড়া করেছে সেই হাতটা পানিতে ডুবায়ও না পানিতে ডুবিয়ে যদি উঁজু করতে হয় অথবা পানিতে বা খাদ্য বস্তুতে ডুবিয়ে উঠাইতে হয় তাহলে ওটাকে ধুয়ে নেন আর চামচ দি উঠাবেন তাহলে তো অসুবিধা নেই আর মুস্তাহাব অনেকগুলি বিষয় রয়েছে যেগুলি বাকি আছে ইনশাল আলোচনা করব। মোজার মাসা পায়ের মোজান তাই না মোজার মাসা ডান হাত দিয়ে ওপর ভাগের উপর করবেন এইরকম পায়ের উপর আর বাম হাত বাম পায়ের উপরে করবেন ওপর ভাগে নিচে দিকে না আপনি যখন খুলতেই চাইছেন তাহলে আগে খুলে একটু ধেয়ে নেন এটা সবচেয়ে ভালো বোঝা গেছে মাসা করলেন মাসা করার পরে তখনই খুলে দিয়ে আবার নামাজ পড়িনি খেলাধুলা কেন তারপরেও এই খেলাধুলা করতে বলবো না নিষেধ করবো তারপরে কেউ যদি কোনো কারণ বসত উজু করলো মাসা করলো মাসা করছে উজুটা নষ্ট হয়েছে এটাও তাদের কাছে উজু ভঙ্গের কারণ কিন্তু এর কোন দলিল নেই দলিল শুধু যুক্তি যেটা মাসা করলো ওটা তো খুলে দিলো খুলিয়ে দিলে কি করে থাকলো এটা যুক্তি কিন্তু একটি হাদিসের প্রমাণে নেই সেই জন্য কিছুক্ষণ পরে উজু আছে উজু আছে আর মোজাটা খুলে ফেলেছে তারপরে নামাজ পড়তে দাঁড়াচ্ছে তাহলে কি উজু ভঙ্গ হয়ে যাবে না উজু ভঙ্গ হবে না এর কোন দলিল নেই জি তবে মাসাল ইতালাফ রয়েছে রক্ত এই জন্য বলেছি পেশা পায়খানা রাস্তা দিয়ে শুধু আর শরীরের যে কোনো জায়গা থেকে রক্ত বেরোলে উজু বেশি বেরিয়ে গেল উজু করে নাই তো ভালো এটা কিন্তু এরকম কিছু নাই যে এগুলো উজু ভঙ্গের কারণ এটা বিশেষ কোনো মজহাবের ফতুয়া দুর্বল জয়ীফ কথার উপর বাহাদিস ভিত্তি করেছে হম জাল কথা গড়েছে প্রত্যেক অঙ্গের দুয়া যেমন কারাঘরের তফে আর সাফা মারা সাঈটি বই গুলিতে দেখেছেন সাত চক্রের সাত দোয়া সাত তফের সাত দোয়া তেমন প্রত্যেকটা অঙ্গ ধোয়ার একটি দুয়া তারা আবিষ্কার করেছে আর বেশি কিছু নেই সব মিথ্যা কথা কথা অস্ত্রের মতো চাকুর মতো কেউ যদি আমাকে ফুটো জিজ্ঞাসা করে আমরা ওনাকে জিজ্ঞাসা করছি যারা জিজ্ঞেস করছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি। মসজিদে চাকু রাখা যাবে না যাবে না ওই চাকু যদি খুন করে মসজিদে চাকু রাখা যাবে না যাবে যাবে না না হ্যাঁ তো টিভিটা ঠিক চাকুর মতো চাকু দিয়ে পেঁয়াজ রসুন ও কাটতে পারেন আর মসজিদে মে যারা খাওয়াবো সেই জন্য রাখতে পারেন রাখা যাবে না যাবে না রাখা যেতে পারে ঠিকই তার মানে মসজিদে টিভি যদি থাকে আর তাতে ইসলাম শিখাবো দুয়ার শিখাবো সেই জন্য থাকে তো সবের কাজ টিভি তার হারাম নাই টিভিতে মহিলা আসছে বলে হারাম ডাকাতের বাড়ি চোরের বাড়ির চাকু সেটা দিয়ে পাপ হচ্ছে মানুষ খুন করা হচ্ছে চুরি ডাকাতি করছে সেই জন্য হারাম তার জন্য চাকুটা হারাম কিন্তু ওই চাকু দিয়ে ওর বাড়ির পেঁয়াজ রসুন কাটাতে হারাম বুঝেছেন হ্যাঁ সেখানে ভালো কাজে লাগালে ভালো আর কোনো কোনো টিভির বিষয়টি আসলে তো ফিন আসছে আসলে টিভি টিভি হিসাবে হারাম নাই টিভির প্রয়োগ হিসাবে হালাল নাই হারাম প্রয়োগ যদি ভালো থাকে আপনাদেরকে বলি প্রত্যেকের মোবাইল দুটো তিনটা করে মোবাইল আছে আর দামি দামি মোবাইল মোবাইল হালাল না হারাম থাকে সেক্স ছবি থাকে মহিলার ছবি থাকে প্রেমিকার ছবি রেখেছেন আজান লাগিয়ে মোবাইলে কোরআন রেখেছেন মাঝে মাঝে কোরআন করলেন মোবাইলে কিছু ইসলামিক বক্তব্য আপনি রেখেছেন তা শুনলেন তা নেকি না নেকি নাই তাহলে মোবাইলে নেই ঠিক তেমনই টিভি আলভাই আম্মা ইন্তিকাল করেছেন বাইরে থেকে বলেছেন আমাদের মুজাহিদের এই যে সামনে আছেন মুজাহিদ ভাই ওরা আম্মা ইন্তিকাল করেছেন মাশাআল্লাহ বছর বয়স তো আল্লাহ পাক আব্দুল্লাহ আলিম তাদের রূহের মাগফিরাত করেন গুনাহাতাম maaf করেন তাদের পররহম করেন আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহিম ওয়া আফানাহুম ওয়াকরিমুযুল হুসসে মুদখলাহুম ওয়াগসিলহুম বিল মাঈ ওয়াস-সালজি ওয়াল বারদে ওয়ানক্বিহিম মিনাল খাতায়া কামা ইয়ুনকাসু আল-আবিসু মিন আদনাস আর একটি আজকে সকালে আল্লাহাক যেন তার গোনা খাতা করে তাকে জান্নানবাসী করে আল্লাহাক তাদেরকে যেন ধৈর্য ধরণে তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আলমিন তাদের জন্য উত্তম ব্যবস্থা যেন দান করেন উত্তম বিকল্প যেন আল্লাহ ফেকরবুল আলমিন দান করেন তাহলে যেতে হবে তো বুঝা গেল যে চোখওয়ালা মানুষকে অবশ্যই যেতে হবে যদি আজান শুনে তো অবশ্যই যাওয়া লাগবে আজান বিনা মাইকে হইলেও এক কিলোমিটার দূর থেকে শোনা যাবে তাহলে এক কিলোমিটার দূরেও যদি মসজিদ থাকে তো যা উচিত দশ মিনিট লাগবে যাওচিত হ্যাঁ বিশ মিনিট আধা ঘন্টা লাগবে তখন বলবো যে না যা অজরী না তখন অক্তি নামাজ আপনি ঘরে পড়তে পারেন এইরকম মসজিদের আজান শুনছে আর ঘরে যদি নামাজ পড়ে দল বলছেন নামাজ হবেই না আর দল বলছেন যে নামাজ হবে কিন্তু কাবিরা গনা করল গুমরা আবদুল্লাহ বলছেন গুমরা পথভ্রষ্ট পাকা দলালতুম যারা বাড়িতে নামাজ পড়ে লাউ সাল্লাই লা দলালতুম तुम्हारा निजे बाड़ी तेजी नाम पुरुष करबाबी सम्पर्क हादी सही नई बर कबाबास पानी सही सन द्वारा प्रमाणित और पानी आगे तरह ढेला व्यवहार करत ठीक न এই জন্য তাদের এই কথা ঠিক নয় আর এই টিসু ব্যবহার করা বা কি ব্যবহার করা তারপরে পানি ব্যবহার করা এইগুলি সাহবাই কারণ এটা করতেন না পানির অভাব থাকলে তারা পাথর ব্যবহার করতেন আর যদি পানির অভাব না থাকলে শুধু পানি দিয়েও ইস্তেঞ্জা করেছেন তারা প্রমাণিত আলোচনা এগুলো করা যেতে পারে পরে দেখেন যে মসজিদে রেখেছে তার মানে মসজিদের নিয়তে রেখেছে আপনার জন্য না আপনার লাগে অভাব থাকে আলহামদুল্লাহ নিজে কোরআন কুকুর কুকুর যদি ট্রেন কুকুর হয় প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর তো জায়েজ আছে কিন্তু এমনি কুকুর রাখা জায়জ নয় যে কুকুর মানুষকে কষ্ট দিতে পারে হ্যাঁ क्यों साथी का मारा र घाटी ओ कबरे जते हमे थकबे न क्यों साथी ओ कबोरे जे हमे थकबे ना क्यों साथी थे